জ TV বাংলা মানবতার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেকগুলো মহা জাগতিক বিধান আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আশা করি সেগুলো মনে আছে আর মনে থাকতেই তো হবে মনটা তো সৃষ্টি হয়েছে কোরআনের জন্য আল্লাহর জ্ঞানকে ধারণ করার জন্য আল্লাহকে মনে রাখার জন্য। যে অন্তর আল্লাহকে মনে রাখে না আল্লাহর কোরআনকে মনে রাখে না সে অন্তর তো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে আর যে অন্তর আল্লাহকে মনে রাখবে কোরআনকে মনে রাখবে সে অন্তর হবে উজ্জ্বল নুরে নুরানি আর সে অন্তর আল্লাহ যাকে নিব করেছেন তিনি তো সে অন্তরের মালিক হয়ে একদিন আল্লাহর সান্নিধ্যে জান্নাতবাসী বাসী হবেন ইনশা আল্লাহ যার অন্তরকে কলবে সালিম বলা হয় সুস্থ অন্তর নির্দোষ নিদাগ অন্তর ইমানদার অন্তর সে অন্তর যাতে আল্লাহ আমাদেরকে দান করেন সে প্রার্থনা রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি প্রিয় ভাই বোনেরা আজকের এই পর্বে আপনাদের জন্য আরেকটি কোরআনিক চিরন্তন মূল নীতি আপনাদের সামনে হাজির করবো কোরআনে কারিমে সুর আল হাসরের সাত নম্বর আয়াত থেকে জীবনের এমন কোন দিক নেই যে দিক আওতায় আসবে না আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন, জীবন, জীবন, সামাজিক আন্তর্জাতিক জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার সাহিত্যিক জীবন আপনার কর্মজীবন আপনার বিশ্বাস আপনার বক্তব্য আপনার চরিত্র আপনার সব কিছুর ক্ষেত্রে এই আয়াতটি একটি এবং আখেরাতে সফল হওয়ার মূলনীতি মনে রাখতে হবে রসুল মহাম্মদ সাল্লাম তিনি শুধু মুসলিমদের রসুল নন তিনি সমগ্র মানব জাতির রসুল আমি তো আপনাকে কেবল সমগ্র মানব জাতির জন্যই রাসুল বানিয়ে পাঠিয়েছি আপনি যেমন আরবদের রাসুল তেমনি আপনি সকল অনারবদেরও রাসুল আপনি যেমন আপনার যুগের মানুষদের রাসুল আপনার পরে কেমত পর্যন্ত যত মানুষ আসবে আপনি যুবকদেরও রাসুল আপনি যুবতীদেরও রাসুল আপনি বৃদ্ধদেরও রাসুল আপনি বৃদ্ধাদের ও রাসুল সমগ্র মানব জাতির আপনি রাসুল এই এই নির্দেশটি এসেছে সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে প্রত্যেককে লক্ষ্য করে প্রত্যেক পুরুষের উচিত প্রত্যেক নারীর উচিত প্রত্যেক তরুণীর উচিত প্রত্যেক আরবের উচিত প্রত্যেক অনারবির উচিত পৃথিবীর সকল বর্ণ ভাষা গোত্র নির্বিশেষে সবার উচিত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে নিজের রসুল রূপে বিশ্বাস করে তার শিক্ষা গ্রহণ করে দুনিয়া আখড়াতে যাতে সে সফল হতে পারে সে চেষ্টা করা জীবনের কি এমন কোন দিক আছে যে দিকটি এই আয়াতের বাইরে যাবে রাসুল যে আকিদা বিশ্বাস দিয়ে গেছেন সেই আকিদা বিশ্বাস পোষণ করো রাসুলের আকিদার বাইরে যাওয়া যাবে না এই পৃথিবী আল্লাহর তিনি এই পৃথিবীর আল্লাহবাদী আল্লাহ আরসের উপরে বিরাজমান নিরঙ্কুশবে তিনি আরসের উপরে তার কোন মরণ নেই তার কোনো শুরু নেই তার কোনো শেষ নেইম আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি সকল কিছুর অস্তিত্ব তিনি দিয়েছেন এবং সকল কিছুর অস্তিত্ব তিনি টিকিয়ে রাখছেন স্পর্শ করে না কোনো তন্দ্রা কোনো নিদ্রা এভাবেই রাসুল যা দিয়েছেন আল্লাহ সম্পর্কে সে সব কিছু গ্রহণ করো কর্মজীবনে রাসুল কি দিয়েছেন সালাত দিয়ে গেছেন সেই সালাত পড়া ইমান এনে সেই সলাদ পড়া সমগ্র মানব জাতির উপরে ফরজ তাহলে আল্লাহ সাথে সম্পর্ক রচনা হবে আল্লাহর সাথে সম্পর্ক রচনার জন্য এই সলাদ সবচেয়ে বড় মাধ্যম আল্লাহকে সেচদা করে আল্লাহ সামনে হয়ে আল্লাহ নৈকট্য লাভ করে অসুদ অকিফ তুমি সেজদা করো আমার নৈকট্য অর্জন করো আবার জাকাত দিয়ে গেছেন রাসুল মানুষের সাথে মানুষের ধনির সাথে দরিদ্রের সম্পর্ক রচনার জন্য আবার সিয়াম তিনি দিয়ে গেছেন মানুষের নিজের আত্মশুদ্ধির জন্যে এটা দেহের জাকাত আবার আল্লাহ হয়ে জীবনে একবার সারা বিশ্ব মুসলিমরা সেখানে একত্রিত হবে সকল বর্ণের গোত্রের ভাষার মুসলিমরা একত্রিত হয়ে একটি বিশ্ব সম্মেলনে একত্রিত হবে একটা বিশ্ব ঐক্য সৃষ্টি হবে এইভাবে রাসুল যা দিয়ে গেছেন সবকিছুকে আঁকড়ে ধরো রাসুল কত সুন্দর পারিবারিক জীবন বিধান দিয়ে গেছেন নারী পুরুষের একটি সম্পর্ক দিয়ে গেছেন যে নারী আর পুরুষের একসাথ হওয়ার মিলিত হওয়ার একমাত্র বিধান হল পারিবারিক বন্ধন তিনি বলেছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পারিবারিক জীবন জীবনযাপন করা এটা আমার সন্না আমার লাইফ স্টাইল ফেবান সুনি যে আমার লাইফ স্টাইল থেকে মুখ ফিরাবে সে আমারও মত নয় সে আমার আদর্শের উপরে নেই এটা দিয়ে গেছেন তাহলে কোরআনে করিমে দুই নম্বর সোরাল বকরাল দুশো পঁচাত্তর থেকে দুশো একাশি নম্বর আয়াদ পর্যন্ত সুদের বিরুদ্ধে কি কঠিন বক্তব্য সেখানে রয়েছে যেখানে বলা হয়েছে যে সুদ খাবে না আমাদের যেখানে সুদী ব্যাংক গুলো মার খেয়ে সারা বিশ্বের মানুষ আজকে ইসলামী অর্থনীতির দিকে ঝুঁকে পড়েছে আমরা কেন এখনো সুদী ব্যাংকে ধরে রাখবো প্রত্যেকের উচিত পরিকল্পনা করে ইসলামের দিকে এগিয়ে যাওয়া রেখে যাওয়া অর্থনীতির উপরে চললে সারা বিশ্বের মানুষ খেয়ে কুলাবেনা ইনশাআল্লা যদি জনপদের মানুষরা ইমান আনত আর তাকে জীবন যাপন করতো তাহলে আসমান জমিনের বরকতের সকল দোয়ার আমি খুলে দিতাম ওলাহ কিং কিন্তু তারা আমার আয় আতকে মিথ্যাখ্যায়িত করেছে হোম ফলে তাদের এই কৃতকর্মের এই অন্যায় কারণে আমি তাদেরকে শাস্তি দিয়েছি পাকড়াও করেছি প্রিয় ভাই বোনেরা রসুল যা দিয়েছেন তাই নিতে হবে একজন নারীর পোশাক কেমন হবে রসুলকে তা দিয়ে যাননি রসুলের বিধানে একজন নারী যখন ঘরের বাইরে যাবে তখন রয়েছে ইউদিনী নালাই হিন জালাবিবিহীন তারা তাদের জিল মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাস্তাঘাটে তারা যেত তাহলে সারা পৃথিবীতে কোথাও নারী নির্যাতন হতো না কারণ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ওই আয়াতে নিশ্চয়তা দিয়েছেন এই শালীন পোশাক পরে যদি নারীরা বের হতো আজকে সারা পৃথিবীর সব আইন বিচার ব্যর্থ হয়েছে নারী নির্যাতন বন্ধ করতে আপনি যদি দরজা জানালেন খুলে তারপরে বাতাসকে বলেন বাতাস তুমি ঢুকো না আমার ঘরে বাতাসকে আপনার কথা শুনবে আর নারীদের সব দরজা জানালা খুলে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আর বলছেন নারী নির্যাতন করোনা আপনি তার জন্য কুমোর রসুল ও ফসো রসুল যা দিয়েছেন তা তোমরা আঁকড়ে ধরো এটা আঁকড়ে ধরলে বিশ্বশান্তি আসবে প্রিয় ভাই বোনেরা মা রসুল এই কথাটি জীবনের সকল দিকে চলবে জীবনের প্রত্যেকটি বিভাগকে এটা অন্তর্ভুক্ত করবে রাসুল যেটা দিয়ে গেছেন সেখানে আছে মাতা পিতার সেবা করতে হবে ইম্মা গন্না এবার আহাদ হুমা ওকে মাতা পিতা যদি তোমার কাছে বৃদ্ধ হয় তাহলে তাদেরকে তুমি কষ্টদায়ক কোনো কথা বলো না তোমার কাছে যদি বৃদ্ধ হয় রাসুল দিয়েছেন মাতা পিতা সন্তানদের সাথে থাকবে বৃদ্ধাশ্রম কেন আজকে আজকে সন্তান তরুণ তরুণী সন্তান তারা কত সুখে থাকে আর বৃদ্ধ বিদ্যা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তাদেরকে জীবন থেকে দূরে ঠেলে দিল কত নিকৃষ্ট আচরণ হলো সন্তান বেঁচে থাকতে মা বাবাকে যারা এইভাবে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। তাদের শেষ পরিণতি কি ভালো হবে মা বাবা অসন্তুষ্ট যে সন্তানের উপরে সে সন্তান কোনোদিন জান্নাতে যেতে পারবে না পার পেতে পারবে না শাস্তি ছাড়া তার উপায় নেই তাকে শাস্তি পেতেই হবে শাস্তি পাওয়ার পরে যদি আল্লাহ মাফ করেন সেটা আল্লাহর দয়া কিন্তু শাস্তি তাকে পেতেই হবে হ্যাঁ যে মা বাবার কোনো সন্তান নেই দেখার কেউ নেই সে মা বাবার জন্য বৃদ্ধাশ্রম হলে সেটা হতে পারে কিন্তু সন্তান বেঁচে আছে তাকে দেখাশোনার মতো সন্তান আছে সেই সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে চলে দেবে এটা ইসলামী বিধান মতে রাসুলের জীবনের একেবারেই পরিপন্থী অতএব এটা মা আতা কোমর রাসুলের মধ্যে নেই সেজন্য কেউ যদি এমন আচরণ করে মা বাবার সাথে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ আজকে খাদ্যদ্রব্যের মধ্যে বিষক্রিয়া করে গোটা জাতিকে ধ্বংস করার উপক্রম করা হয়েছে রসুল যেটা দিয়ে গেছেন রাসুল তো এই আয়াতের পরবর্তী যে অংশ ওমান হুফান তাহ রসুল যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আমরা একটি বিরতিতে যাচ্ছি বিরতি শেষে আবার এসে এই আদলের বিষয়ে ইনসাফের বিষয়ে আপনাদের সাথে আবার ইনশাআল্লা কথা বলবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হল হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে বিশেষ কাজের বিশেষ যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হক অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে चर्या छा जिन सौंदरता टीका रखते ठीक तेम ही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 বিরতি শেষে আবারও আসলাম আপনাদের সামনে আল কোরআন জীবন ঘনিষ্ঠ বিধিবিধানের এই আসরে তো নিষেধ করেছেন ক্ষতি করতে পারবে না ক্ষতির কোনো সুযোগ নেই কেউ যদি কাউকে বিষ ক্রিয়ে দিয়ে হত্যা করে তাহলে কেয়ামতের ময়দানে খুনির ভূমিকায় তাকে করতে হবে এবং খুনের বিচার করা হয় যারা খাদ্যে বিষ মিশিয়ে জাতি হত্যা করছে মানুষকে ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে সিগারেট তৈরি করে করে পৃথিবীর প্রতি বছর ১০ পনেরো লক্ষ মানুষকে যারা খুন করে চলেছে এটা কি রাসুল বলেছেন এমনটা করতে রাসুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে সবকিছুই আছে এই নেই। আপনি যে জাতিরে হন না মানা আপনার উপরে রয়েছে পালন না করলে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে যে শাস্তি থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না রাসুল কি বলে গেছেন নারীদেরকে পণ্য সামগ্রীর মতো এইভাবে তোমরা ব্যবহার করো রাসুল যে বিধান নিয়ে এসেছিলেন সেখানে আছে নারীরা তাদের সৌন্দর্য পুরুষ ছাড়া আর কারো সামনে যার মধ্যে এক নম্বর হলো তার স্বামী ইল্লা বউলাতে আও আবাই হিননা অথবা তাদের পিতার সামনে আও আবা বউলাত হিননা অথবা তাদের শ্বশুরের সামনে আউ আপনায় হিননা অথবা তাদের ছেলেদের সামনে আও আপনায় বউলাত হিননা অথবা তাদের স্বামীর পূর্ব স্ত্রীর ভাতিজাদের সামনে আহ্বাণী অথবা বনের পুত্রদের সামনে আও নিসহিনা অথবা মুসলিমা নারীদের সামনে আউম আমা অথবা তাদের দাস সামনে সামনে যারা এখনো নারীদের সম্পর্কে অবুজা বেআরি হিননা তারা কোথাও হাঁটতে গিয়ে চলতে গিয়ে পা এমন ভাবে যাবে তন্মধ্যে একদল হলো কাছি আরিয়াত একদল নারী পোশাক পরা উলঙ্গ নারী এমন পোশাক পরে মনে যেন উলঙ্গ এমন স্কিন টাইট পোশাক পরে তাকে উলুঙ্গের মতোই দেখায় মমিলে এই পোশাক পরে কেন বের হয় বক তেল এই জাঁপ মাথাগুলো ছোট করে চুল কাটা উটের গজের মতো লাথ জান্নায় নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না অলায় এজেদ নারী হাহা জান্নার সুবাস তারা লাভ করবে না হুফানীবনধারা দিয়ে গেছেন সেটাকে আঁকড়ে ধরুন আর যা থেকে নিষিদ্ধ করেছেন সেটা থেকে বিরত থাকুন আজকে আমাদের জীবনেই। আমরা ব্যবস্থা গ্রহণ করছি রাসুল কে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছেন দুনিয়ার কিছু শিখলাম কিন্তু কোরআন শিক্ষা হল না রাসুলের শিক্ষা ব্যবস্থা কি এই ছিল না সকল শিক্ষার আগে কোরআন শিক্ষা ছিল হেরার গুহায় সর্বপ্রথম রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে কি শিক্ষা দেওয়া হয়েছিল কোরআন না অন্য কিছু অবশ্যই কোরআন সর্বপ্রথম তো কোরআনেরই আয়তনাজ হয়েছিল একরি ফলক আলা। রাসুল এমন শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছেন যে শিক্ষা ব্যবস্থায় সব কিছুর আগে কোরআন পড়তে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহ কি চান এটা জানতে হবে রাসুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে সব কিছুই আছে এই কোরআনে কোন শিক্ষা নেই আপনি কোরআনের শিক্ষা যদি গ্রহণ করেন আপনি ভূতত্ত্ব সম্পর্কে এখানে জ্ঞান পাবেন আপনি মহাকাশ বিদ্যা এখানে পাবেন আপনি প্রাণীবিদ্যা এখানে পাবেন রাসায়নিক বিদ্যা এখানে পাবেন অর্থনৈতিক বিদ্যা এখানে পাবেন সমাজ বিজ্ঞান এখানে পাবেন রাষ্ট্রবিজ্ঞান এখানে পাবেন আপনি পাবেন পৃথিবীর নাজিল করা হয়েছে প্রিয় ভাই বোনেরা মা তাহা হু এক জীবনে যদি আমরা প্রয়োগ করি কারণ আর হামান্না আছে নবী সাল্লাম তার পরিবার পরিজন ছেলে মেয়েদের জন্য সমগ্র মানব জাতির মধ্যে সর্বাপেক্ষা বেশি ছিলেন্লাহা তাদের কাছে নবীজির যে রিপোর্ট আমরা পাই সোফা কত উত্তম স্বামী তিনি ছিলেন একজন স্বামী কতটা উত্তম হতে পারে রাসুলের জীবনে তিনি চরিতার্থ করে এগুলো দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে রাসুল কে দিয়ে গেছেন দেখুন আয়সা সিদ্দিকার দিয়ে আনহা যখন নবীজির সাথে খেতে বসতেন তখন নবীজি তাকিয়ে থাকতেন আয়সা গচ্ছের টুকরাটি হাড্ডিটি চিবুচ্ছে কোন প্রান্ত দিয়ে কোন কিনারা দিয়ে নবীজি আয়সা রাখার পরে হাতে নিয়ে সেই হাড্ডিটি ওখান দিয়ে তিনি তার মুখে দিতেন যেখান দিয়ে আয়সা দিয়েছিলেন আবার আয়েশাও তাকিয়ে থাকতেন নবীজি খাচ্ছেন কোন প্রান্ত দিয়ে তিনি রাখলে পরে ঠিক সেখান দিয়ে তিনি আবার মুখ দিতেন আর আজকাল আমরা স্ত্রী কোন গ্লাসে পানি পান করলে কোনো প্লেটে খেলে আমরা আবার সব ফেলে দিয়ে ধুয়ে মুছে তারপরে খাই এটা মহাব্বতের কাজ হলো ঘৃণা এখান থেকে শুরু হলো আমি আমার স্ত্রীকে ঘৃণা করলাম স্ত্রী আমার মুখের জিনিস খাই না আমি স্ত্রী মুখের জিনিস খাই না ঘৃণা তো এখান থেকে শুরু হলো রাসুলের জীবনে তো আমরা এটা দেখি না আগে যখন পানি পান করতেন নবীজি তাকিয়ে থাকতেন কোন ঠিক গ্লাসটা নিয়ে যেখান দিয়ে নবুজি গ্লাসে চুমুক দিয়েছিলেন সেখানে আয়েশা মুখ লাগিয়ে পানি পান করতেন এটা তো মা তা কুমোর ভালোবাসা কাকে বলে পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর মীর কাকে বলে এখান থেকে নিতে হবে রাসুলের জীবনে থেকে নিতে হবে একদিন আমি জানি আয়সা বললেন কিভাবে জানেন নবীজি বললেন যে তুমি যখন আমার উপর খুব খুশি থাকো তখন কোথায় কথায় তুমি বলো নাহাম্মদিন হ্যাঁ এটি মোহাম্মদের রবের কসম এটা এমন তখন আমার রবের কসম করো তুমি ইব্রাহিমের রবের তখন আমি বুঝি আজকে এখানে কোন গোলমাল হয়েছে আয়সা তখন হেসে বললেন হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমি যখন রাগ হই তখন শুধু আমার মুখ থেকে আপনার নামটা বাদ দেয় অন্তর থেকে বাদ দেয় না অন্তরে আপনার ভালোবাসা ঠিকই রাখি শুধু আপনার নামটা বাদ দিয়ে রাহিমের নাম গ্রহণ করি আপনি ঠিকই বুঝেছেন যে আমি সন্তোষ থাকলে কি করি আর অসন্তোষ হলে কি করি কোনো গালি গালাজ নয় একেবারে স্ত্রীকে মারপিট করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়া নয় অথবা স্বামীর ঘর ফেলে একেবারে বাপের বাড়ি চলে যাওয়া নয় একটা নাম শুধু বাদ দিলেন নবীজিকে কথার মধ্যে ওনার নামটা উল্লেখ করলেন না ইব্রাহিম করলেন সেই সুন্দর আজকে এই পর্যন্ত फिल्टार कर पानी विशुद्धिस रक्त है पवित्र कुरने अनेक बार ये कथा वाह तुम नाम करो ए दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের অপর সমর্থন মেনে চলার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 मन दिए मानुष्ठ इन अन्य गुणावली जानते देखे अनुष्ठान माना दुनिया वि फायदा आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेल देस बीस टीवी बांगल